নাম শুনছেন সাদ্দ দেখেন বলার আগেই সবাই জানে যে পৃথিবীতে একজন নাকি খুব সুন্দর একটা বেহস্ত বানাইছে বেহস্ত বানাই সে বেহস্তের মধ্যে ঢুকতে গেছে এক পা দিছে আর এক পা এখনো দে নাই এমন সময় তার মৃত্যু এসে গেছে এবং মৃত্যু আসার কারণে বেহসতে সে ঢুকতে পারে নাই এটাও একেবারে ডাহা মিথ্যা কথা এবং এটা সনদ আকারেও কোনো গ্রন্থ ঢুকে নাই এটা হাদিসের কিতাবের বাহিরের কথা মানে একেবারে মিথ্যা বানোয়া ভিত্তিহীন গল্প সাদ্দ নামে কোনো ব্যক্তির কথা কোরআন এক আল্লাহ সুবান করানাই এই নামটাই নেই কোরআনে কারেন আবার কোনো হাদিসের কিতাবেও সাদ্দ নামে কোন মানুষ পৃথিবীতে ছিল এইরকম কোনো বর্ণনা শহীদ কোন হাদিসে আসা নাই সাদ্দ নামে কোনো লোক পৃথিবীতে ছিল সেইরকম ব্যস্ত বানাইছে তারপরে অনেক সুন্দর সুন্দর বালাখানা বানাইছে তারপরে ঢুকতে গেছে শেষে গিয়ে ঢুকতে পারে নাই মরে গেছে এই গল্প কিন্তু শুনতে অনেক মজা খুব ভালো লাগে যে দুনিয়াটা দেখো আহারে ব্যস্ত বানালো মহিলারা শুনে আর কান আহারে দেখো এত সুন্দর করে একটা ব্যস্ত বানাইছে লোকটা একটু ঢুকতেই পারলো না একটু বসতেও পারলো না একটু সেখানে আরম্ভ করতে পাইল না তার আগে দুনিয়া থেকে চলে গেছে এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা ঠিক এইটাও ওই যে আল ইসরায়েলিয়াত মাদুয়াদ মোহাম্মদ আবি সহবা। রাহিমা হল্লা তিনি তার কিতাবে বর্ণনা করছেন এই কিতাবের দুইশো বিরাশি থেকে দুইশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই মিথ্যা কাহিনীর কথা বর্ণনা করা আছে অর্থাৎ এটা কোনো হাদিসের কিতাবে ঢুকা জাল হাদিস না এটা হাদিসের কিতাবের বাহিরের জাল হাদিস।